আলহামদুলিল্লাহ আমরা তা নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি জনবল আল্লাহর কাছ থেকে কোন কিছুই রক্ষা করতে পারবে না আর এরা হচ্ছে জাহান নামের জ্বালানি দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ তালা কিছু সুযোগ সুবিধা দিয়েছেন ধনসম্পদ দিয়েছেন জনবল দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অর্থ করি দিয়েছেন অস্ত্র দিয়েছেন তারা এগুলাকে অপব্যবহার করে অন্যায় ভাবে ব্যবহার করে জুলমের হাতিয়ার হিসাবে ব্যবহার করে দিন হককে প্রতিরোধ করার জন্য ব্যবহার করে এরা হচ্ছে আসলে জাহান নামের জ্বালানি যারা বেশি ক্রিমিনাল তাদেরকে বলা হয় জাহান নামের জ্বালানি জাহান নামের জ্বালানি অর্থ যে এরা এমন জ্বালা জ্বলবে এদের দ্বারা জাহান নামের আগুন আরো প্রজলিত হয়ে বাকিদেরকে জ্বালাবে যে আগুনটা এত বেশি জলে যে জিনিস জাহান নামের মধ্যে সেই জিনিসের আজাবের পরিমাণ অন্যদের তুলনায় অনেক বেশি কারণ সে জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে এজন্য সাধারণ যারা গুণাগার আছেন তারাও জাহান নামে গেলে সেটার মধ্যেও কষ্ট আছে আল্লাহ মাফ করে আমাদেরকে কোন ধরনের জাহান নামের থেকে আরব আল্লাহ কিন্তু যাদেরকে ওয়াকুদ হিসাবে আল্লাহ তালা ব্যবহার করবেন ওয়াকুদ মানে আপনি আরবি আরব দেশে গেলে দেখবেন মাহাত্তাতুল ওয়াকুদ গ্যাস স্টেশন পেট্রোল পাম্প লেখি মাহাত্তাতুল ওয়াকুদ জ্বালানির তেলের যে পেট্রোল পাম্প ডিপো ওইটাকে মাহাত্তাতুল ওয়াকুদ বলা হয় জ্বালানি যে যাদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে তাদের শাস্তির পরিমাণটা সাধারণ জাহান্নামি দিক থেকে অনেক বেশি হবে আল্লাহ তালা এই জন্য বললেন যে নার। এরা হবে জাহান্নামের জ্বালানি এদের দ্বারা আগুনকে আরো বাড়ানো হবে জাহান নামের খোঁরাক এগুলো হবে বাকিগুলো তো জ্বলবে এরা জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে কারণ এদের আখের আছে ইমান থাকলে যাহার নামের ভয় থাকলে মানুষ এত করতে পারে কখনোই নয় এটা আসলে তারা এই ফেরাউনের সত্যিকার অনুসারী কাদা বি আলী ফেরাউন আওয়াল্লা দিন আন কাবলিহীন এদের অবস্থা হচ্ছে ফেরাউনের মতো যারা এবং আরো অনেক যারা এদের আগে এসেছিল পৃথিবীতে এরকম জঘন্য অন্যায় কর্ম করতে করতে আল্লাহ তাল্লাহার আল্হনের শিকার হয়েছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাল্লাহ কাছে তারা শাস্তির যোগ্য হয়ে গেছে এদের অবস্থা তাদের মতোই তাহলে মনে রাখবেন ফেরাউন শুধু একটি নয় বা একটি বংশ নয় যুগে যুগে যারাই আল্লাহ দিনের সঙ্গে দুশ্মনী করে তারা সবাই ফেরাউনের দল এরা সবাই ছোটখাটো ফেরাউন আমরা জানি যেমন দাঁত জাল কয়জন একজন মেইন জাল সেই মহাদির সময় যার আবির্ভাব ঘটবে কিন্তু বলেছেন চালা সু না দাঁত জাল উনা ক্যাক জাবুণ আমার উন্মতের মধ্যে ৩০টা দাঁত আসবে মিথ্যাবাদী তাহলে দাঁত আরো আছে সে দাঁত পরিচয় হচ্ছে এরা মিথ্যা নবীর দাবি করবে তাহলে বোঝাই গেল যে দাঁত একটা নয় অনেকগুলা কিন্তু সবগুলো মিনি বড় দাজ্জালের মানুষগুলোই তারা জালের না। এরকম এক ফেরাউন ফেরাউন দেখা যাবে তবে যদিও সে ফেরাউন ছিল অনেক বড় ফেরাউন যে বলেছিল আনারব্বুমুলা আলা এই জন্য এই ফেরাউনের এক্সাম্পল আল্লাহ এখানে নিয়ে এসেছেন তারা আল্লাহ তালার আল্লাহ তালা বলেন আমার আয়াতকে তারা মানতে অস্বীকার করেছে আমার কিতাবকে মানেনি আমার দিনকে মানেনি আমার শরীয়ত কে মানেনি আল্লাহ দিনের সঙ্গে দুশ্মনী করা এই তাকরিবের অর্থ হচ্ছে দিনের সঙ্গে দুশ্মনী করা দিনকে গ্রহণ না করা বর্তমান যেমন ফেরাউন রাও তাই করে অল্লাহু সাদি দিল এক আর আল্লাহ আল্লাহতলা অনেক বড় শাস্তি দিতে সক্ষম তার শাস্তি অনেক কঠিন আল্লাহ তালা শাস্তি কিরকম হয় সেটা আমরা পৃথিবীতে অনেক দেখেছি সাদিদুল বাদশ সাদিদুল আহ আলিমুল আজাদ ইন্না বাদশাহ রব্বিকা না আপনার রবের পাকড়াও আপনার রবের ধরা খুব কঠিন আজকে জালিমরা কঠিন শাস্তি দেওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্ব করে না ইতস্তত করে না তো মানুষ মানুষকে কতই শাস্তি দিতে পারবে আর কিন্তু আল্লাহ তালা যে শাস্তি দেবেন সেই শাস্তির কাছে মানুষের শাস্তির কোন তুলনা হয় কাজেই যারা মানুষকে শাস্তি দাও কষ্ট দাও তোমরা যতটুকু যতটুকুন কষ্ট দিয়েছ তার কতগুণ কষ্টলে তোমাদেরকে পেতে হবে চিন্তা করে দেখো কারণ আল্লাহ তালার শাস্তি অনেক বড় শাস্তি আদা আবুল আলিম আদা আবুল এরপরে আল্লাহ কা এবং দিনের দুঃখ আপনি বলে দেন যারা কুফরি করেছে ওচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জমায়েত করা হবে জাহান্নামের দিকে নেওয়ার জন্য। সেটা হবে অনেক খারাপ ঠিকানা এই আয়াতের উপলক্ষে বলা হয় যে বদরের যুদ্ধের পরে মোদিন আর ইহুদি সম্প্রদায় নবী করিম সাল্লা সাল্লামকে বলেছিলেন বদরের যুদ্ধে মুসলমানরা মোটামুটি উৎসাহিত হয়েছে ইহুদিদেরকে সাবধান করে দিল যে তোমরা দুশ্মনী করো না তারা তখন বলা শুরু করে দিল এবং বলা হলো যে তোমরা মুসলিম হয়ে যাও তখন তারা বলা শুরু করে দিল যে মক্কার কাফিদের কোনো যুদ্ধ সম্পর্কে জ্ঞান আছে নাকি তাদের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করে আপনারা খুব বেশি উৎসাহিত হয়ে গেছেন না আমাদের সঙ্গে যুদ্ধ হলে টের পাবেন এরকম তারা চ্যালেঞ্জ করা শুরু করে দিল তখন আল্লাহতালা বললেন এই কাহরেন আপনি যে তোমরা অচিরেই পরাজিত হবে শুধু পরাজিত হবে না দুনিয়াতেও তোমরা যেমন লাঞ্ছনা পাবে আর মরে গেলেই তোমাদেরকে জমায়েত করা হবে জাহান নামের জন্যে ও বিসাল মেহাদ অত্যন্ত খারাপ ঠিকানা তাহলে দুনিয়াতেও আল্লাহতালা অনেক কাউমকে এরকম শাস্তি দিয়েছেন কিন্তু কোনো কোনো কাউমের শাস্তি পেতে দেরি হয়েছে কোন কোন জালিম বহুদিন পর্যন্ত জুলুম করেছে শেষ পর্যন্ত আল্লাহ তালা ধরা গেছে এবং আল্লাহ যখন ধরেন তখন তাকে আর ছুটতে দেন না এরপরে আল্লাহ একটা এক্সাম্পল দিলেন হাঁক এবং বাতিলের মধ্যে প্রথম যে সংঘর্ষ হয় বদরের ময়দানে ওই সময় আল্লাহ তালা কিভাবে সাহায্য করলেন মুসলিমদেরকে দুনিয়ায় যারা আজও ইসলামে দুশ্মনি করে তাদেরকে আল্লাহ তালা এর মাধ্যমে মেসেজ দিতে চান উখরা উখরা ক্যা ফের হুম মিস আশ ইলি আবে তোমাদের জন্য মদিনার আশেপাশে তাদেরকে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এর মাধ্যমে পৃথিবীর যে কোনো যুগের যে কোনো দিনের সবাইকে আল্লাহ আল্লাহতলা বলছেন যে তোমাদের জন্যে শিক্ষণীয় বিষয় আছে চিহ্ন আছে আলামত আছে একজাম্পল আছে দুইটি দল যখন তারা একত্রিত হয়েছিল মুখোমুখি হয়েছিল দুটো দল তার মধ্যে ফে আতুন তুকাতিল্লা একটি দল পথে লড়াই করে আরেকটি দল হচ্ছে তাদের নিজ চোখে এদের ডবল ডবল দেখে পরিমাণ ওয়াইজেন আল্লাহ তালা যাকে চান তার সাহায্য দ্বারা মদদ করেন এবং তাদেরকে বিজয় দান করেন ইন্নাফিদা আলী কালা এই ঘটনার মধ্যে যাদের দৃষ্টি আছে যাদের বুঝ আছে যাদের জ্ঞান আছে যাদের চিন্তা শক্তি আছে তাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে তাহলে বদর ও যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত ৩১৩ জন আর কাফেদের সংখ্যা কত ছিল নয়শো থেকে হাজার হাজারের কাছাকাছি তো এই যে দুটু দল আসলো এবং মুসলমানদের অস্ত্রশস্ত্র শস্ত্র কি ছিল একবারে মানে এত নগণ্য কোন তুলনা করার বিষয় নয় আর অপর পক্ষে কাফেরদের সঙ্গে ছিল তারা সম্পূর্ণ সজ্জিত ছিল এত বড় শক্তি যারা তিনগুণ মুসলমানদের অস্ত্র শস্ত্রে কয়েক গুণ আরো বেশি এত অল্প সংখ্যক লোককে আল্লাহ তালা কিভাবে সাহায্য করলেন চিরদিনের জন্য পৃথিবীর ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে আজও যারা নিজের শক্তির মহড়া দান করে তারা জানা উচিত যে আল্লাহ সাহায্য করতে চাইলে অল্প শক্তির অধিকারীদেরকে আল্লাহ তালা সাহায্য করতে পারেন বড় শক্তির অধিকারীদেরকে আল্লাহ পরাভূত করে দিতে পারেন সে এক্সাম্পল এখানে আসলো কে কাদেরকে ডবল দেখেছে এটা নিয়ে অনেক লম্বা চোড়া তাফসির আছে তো ইমাম ইমির রহমতুল্লাহ আলহী বলেন فعندما عاينا كل من الفريقين الآخر رأى المسلمون المشركين مثليهم أي أكثر منهم بالدعف ليتوكلوا ويتوجهوا ويطلبوا الإعانة من ربهم عز وجل ورأى المشركون المؤمنين كذلك ليحصل لهم الرعب والخوف والجزع والهلع الله تعالى إيباشي أخذر إيباشتين ستة رجون وبيدركي تخير مدى الله تعالى بشدها لهم মুসলমানদেরকে দেখালেন আরো অনেক বেশি তাদের সংখ্যা শুধু এক হাজার না তার চেয়েও বেশি ডবল এখন এত বেশি দেখলে তো মুসলমানরা ঘাবার কথা কিন্তু যাদের ইমান আছে তারা এই অবস্থা ঘাবড়িয়ে যায় ভয় পেয়ে যায় বরঞ্চ তাদের কি হয় শক্তি কেমন বাড়লো শক্তি কমার কথা বাড়ে কেমন ইমান বারে আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায় আল্লাহর কাছে করে দেয়। মুসলমানদের বিজয়ের সিক্রেট কোথায় আল্লাহর প্রতিওয়াকল যদি মুসলমানদের আল্লাহর প্রতি তাওয়াকল কমে যায় আর অস্ত্র শস্ত্র অনেক সজ্জিত থাকে তাহলেও কোনো কাজে আসবে না তো মুসলমানরা যখন আরো বেশি দেখলো তাদের সংখ্যা আল্লাহ তালা চোখে দিয়ে দেখালেন আরো বেশি দেখে তারা তখন তারা চিন্তা করলো যে আল্লাহ তোমার সাহায্য চলা আমরা কি না পরিপূর্ণ তাবাকর সৃষ্টি হয়ে গেল বর্তমান জামানোর জন্য শিক্ষা মুসলমানরা অনেক আশা করবে কার প্রতি আশা করবে আল্লাহর প্রতি আশা করবে আর কাফেরদেরকে এই জন্য বেশি দেখিয়েছেন কাফেররা বেশি দেখলে মুসলমানদেরকে তাদের কি অবস্থা হবে উৎসাহ লাগবে বেশি না ভয় লাগবে বেশি ভয় লাগবে বেশি তো তাদের তাওয়াকল আসবে না তাওয়াকাল আসতে হলে তো ইমান লাগবে ইমান তো নয় তো কাজে ভয় পাওয়া ছাড়া আর কোন উপায় নাই এই মুসলমানদেরকে আল্লাহ তালা অনেক নাম্বার দেখাই দিলেন তাদের কাছে তো এতে করে আল্লাহ আল্লাহতালা প্রস্তুত করলেন ওদেরকে ভয় দিয়া ওদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিলেন আর মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি তা বাড়িয়ে দিলেন দিয়ে আল্লাহ কি করলেন যে ইন্নাফিজা যে আল্লাহ তাদেরকে বিজয় দান করে বাকিদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করলেন একজাম্পল সৃষ্টি করলেন দৃষ্টান্ত সৃষ্টি করে দিলেন যারা চিন্তা করতে চায় যে শুধুমাত্র নিজের শক্তি হ্যাঁ সামর্থ্য অস্ত্র বাহিনী এই উপায় উপকরণের উপরে যাদের ইয় এবং এতে কাজ তাদেরকে যে আল্লাহ তালা পরাজিত করে দিতে পারেন সে ক্ষমতা আল্লাহতলা দেখিয়ে দিয়েছেন এরপরে আল্লাহতলা আরেকটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন মমেন হোক আর কাফের হোক সবার দুনিয়ার মধ্যে অনেক ফিতনার জিনিস আছে মুসলমানদের জন্য ইমানই কমতি হওয়া আর ইমান হারানো কারণ হতে পারে আর কাফেরদের জন্য ইমানকে না আসার জন্য না গ্রহণ করার জন্য ফ্যাক্টর যেগুলো সেগুলোকে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে আলোচনা করবেন এবং এগুলো থেকে মুসলমানরা কিভাবে এগুলার ফেতনা থেকে বাঁচবে আর অন্যরা একটু চিন্তা করবে সে সম্পর্কে আল্লাহ তালা দৃষ্টি আকর্ষণ করে বলছেন জেনিয়া হু আই দাহু হসনুল মানুষের জন্য বড়ই সুন্দর করে তুলে ধরা হয়েছে বড়ই আকর্ষণীয় করে প্রেজেন্ট করা হয়েছে কি কি জিনিস সব্য সাহাত খুব মানে নারী জাতির প্রতি তার আকর্ষণ পুরুষদের নারীর প্রতি আকর্ষণ নারীদেরও পুরুষের প্রতি হতে পারে অপোজিটটাও এই যে আকর্ষণ আছে এটা বড় ফেতনার কারণ এর মধ্যে অনেক আকর্ষণ আছে এটা অনেক বড় পরীক্ষার বিষয় দুই নম্বর হচ্ছে অল বানীন সন্তান সন্ততি বড় আকর্ষণের বিষয় আর কি আকর্ষণীয় ঘোড়াগুলো যে ঘোড়াগুলোর চেহারা বা মাথার মধ্যে বিভিন্ন রকমের কাজ করা আছে এক রঙা কয়েক ধরনের কিছু ইয়ের মতো কি বলে এটাকে দাগ আর কি বিভিন্ন রকমের পশুগুলো পশু সম্পদ ওয়াল হার খ্যাত ফসল ফলা ফসলাদি এই সব কিছু মানুষের জন্য বড় আকর্ষণের বিষয় হয়ত হায়াতের দুনিয়া এগুলো দুনিয়ার জীবনের কয়েক কয়েকদিনের ভোগ করার বিষয় আল্লা তাল কাছে অনেক সুন্দর ফেরত যাওয়ার একটা চমৎকার পুরস্কার ঠিকানা বন্দোবস্ত আছে একটা একটা করে আমরা জানি যে এখানে আল্লাহ মিনাজ মিন আনিস দুনিয়ার মজার যতগুলো জিনিস আছে আকর্ষণ যেগুলো মনের মধ্যে থাকে এসবগুলো আল্লাহ তালা এখানে মেনশন করেছেন এখানে সবগুলো কয়েকটা আইটেম কি কি আছে কয়েকটা হয়েছে এখানে অল টুগেদার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার মতো শুরু করছেন কোনটা দিয়ে মহিলা দিয়ে শুরু করছেন তো পরে হতো না আগে আনলেন কেন ইমাম এমনি ক্যাফি রহমতুল্লাহ আলাই বলেন ফেবাদা বিনিসা লেশা মহিলা দিয়ে শুরু করছেন আল্লাহ তাল্লাহ এইটার মধ্যে ফিতনা সবচেয়ে বেশি এর মধ্যে কোন সন্দেহ আছে এই কথাটাকে আরেকটি হাদিসে নবী করিম সুন্দর করে বলেছেন মহিলার মত এত এর চেয়ে বড় আর কোনো ফেতনা আমি রেখে গেলাম না দুনিয়াতে পুরুষদের জন্য মহিলার চেয়ে আর কোন বড় ফেতনা নেই মানুষের দিনদারি আখলাখ দুনিয়া আখেরাত বরবাদ করার জন্য যে কয়টা জিনিস সবচেয়ে বেশি মক্ষম হিসাবে ব্যবহার করা যায় তার মধ্যে অন্যতম হতে পারে মহিলা মানুষের করে দিতে পারে। তো এই তাহলে মহিলা থেকে এখন দূরে থাকতে হবে তাহলে সংসার চলবে কেমনে আল্লাহ তালা দুনিয়ার সিস্টেম চলবে কেমনে এখন ইমাম ইবনে কাসির বলেছেন যে এটা দুই রকম আছে এই এই জিনিসগুলো যেগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে নেগেটিভ কিভাবে হয় দুনিয়ার এক্সাম্পল আর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া লাগবে মহিলা সংক্রান্ত কিরকম এই ফিটনা সারা দুনিয়াকে কিভাবে গ্রাস করেছে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারপরে বিভিন্ন রকমের টেকনোলজির মাধ্যমে গান বাজনা থেকে শুরু করে ফিল্ম থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সবকিছু দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় ফেটনা কোনটা তিনি বলেন ফ্মা ইদা কানাল কাস্তু বিহিন এখন যে ব্যক্তি নিজের ইজ্জত আবরুর হেফাজতের জন্য চরিত্রের হেফাজতের জন্য বিয়ে শী করেছে সেটা কি খারাপ কাজ করেছে না এটা অনেক ভালো কাজ এখানে আল্লাহ তালা অনেক খায়ের এবং বরকত রেখেছেন এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিয়ে সাজি করে নিজের চরিত্রের হেফাজত করার জন্যে তাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এত ভালো কাজ আল্লাহ তালা এত পছন্দ করেন আর নে সুনতি তাঁর উন্নতির অন্তর্ভুক্ত ফাহাদা মাতলুবন মারুগুবন ফি হেমান এরকম পজিটিভ সেন্সে আল্লাহ তালা যে আমাদের সুন্দর সরিয়ে দিয়েছেন এই সেন্সে বিসাদী দাম্পত্য জীবন স্ত্রীর প্রতি মায়া মমতা হব্বুন নিশা মহিলাদের প্রতি আকর্ষণ সেটা যদি নিজের স্ত্রী হয় এখানে একটু বেশি আকর্ষণ হয়ে গেলে আপত্তির কারণ আছে না এখানে আকর্ষণ কম থাকলে আপত্তি আসে কিনা হ্যাঁ এখানে আকর্ষণ কম থাকলেই আপত্তি কম থাকলে ক্ষতি বেশি থাকলে ক্ষতি নয় সেটাই হওয়া উচিত কোনো দাম্পত্য জীবনে স্ত্রী যদি মনে করে স্বামী তার দিকে তাকায়ও না কোনো আকর্ষণ নাই তাহলে এই সংসারটা কি ঠিক আছে না এখানে সামথিং ইজ রং হেয়ার এটাকে ঠিক করতে হবে আল্লাহ তারা এখানে একটা নিয়ামত রেখেছেন এই নিয়ামতটা থেকে কেন উভয় বঞ্চিত হবে কি হাদিস আপনারা শুনলে অনেকেই মন্তব্য উল্টাপাল্টা করতে পারে সে হাদিসটা কি তিনি নবী জিনিস আমার কাছে বড়াই পছন্দ নিয়ে একটা হলো মহিলা মানে স্ত্রী হচ্ছে আতর আর আমার চোখের শান্তি হচ্ছে নামাজ এখানে তিনটা জিনিস বললেন তাহলে তিনি নেশা স্ত্রী জাতি অর্থাৎ ওনার বেগমদেরকে লক্ষ্য করে বলছেন আর সুগন্ধি আর নামাজ সুগন্ধ তো সবার কাছে ভালো লাগার কথা যার কাছে সুগন্ধ ভালো লাগে না আতর ভালো লাগে না বা যেকোনো সুন্দর ভালো সেন ভালো লাগে না তাহলে এই লোকের কিছু সমস্যা আছে অবশ্যই তাই বলে এই না কেউ কেউ আবার খুব কড়া আতর ব্যবহার করেন অনেকে কড়াটা পারেন না সেটা গ্রহণযোগ্য আছে কিন্তু আতর দেখলে খারাপ লাগে এটা কিন্তু ভালো লক্ষণ না আতর দেখলে বা সুগন্ধ পছন্দ করে না কারা জানেন জিন জাতি এবং জিন শয়তানগুলো জিনিস অপছন্দ করে মোমিনটা পছন্দ করার কথা এখন কে বলেন যে তিনি স্ত্রী জাতির প্রতি ওনার খুব আকর্ষণ এটাকে নেগেটিভ সেন্সে কেউ নিতে চেয়েছে কিন্তু এতক্ষণ আমরা যা কিছু বললাম তিনি যাকে যাদেরকে বিয়ে সাজি করেছেন তাদের প্রতি ওনার আসক্তি হওয়া তাদের প্রতি ওনার পছন্দ হওয়া তাদেরকে দেখলে ওনার খুশি লাগা তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা কি খারাপ এটাই তো স্বত সিদ্ধ এই কথাই তো আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে যে ওয়াজা আলা বা ইনাকুম মাওয়াদম রহমা আল্লাহ তালা মেহরবানি করে তোমাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা ভালোবাসা তৈরি করে দিয়েছেন এই ভালোবাসার মধ্যে আকর্ষণ না থাকলে ভালোবাসা হয় দেখতে পারি না তো ভালোবাসা আসে আর কেমন হবে তো এটা আল্লাহ তালা দিয়েছেন এই মহাব্বত এই মহাব্বত সম্পর্ক ধরে রাখার জন্য একটা এটা বড় রক্ষা কবজ বড় লিংক এটা না থাকলে সংসার টিকবে টিকবে না এটা আল্লাহ তালার কুদরতের একটা লক্ষণ যে তিনি এই নিয়ামও দিয়েছেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কাজে নবী করিম সাল্লাহাম এটা বলে থাকলে রাইট কথাই বলেছেন দুনিয়ার মধ্যে সবকিছু থেকে তার স্ত্রীকে হবে। এবং এটা না হলে দাম্পত্য জীবনে না। আর অজু এলাত আর আমার আসল শান্তি চোখের শান্তি হচ্ছে চোখের আমার শীতল হওয়ার কারণ হচ্ছে না মাজ এখানে আরেকটি হাদিস এর সঙ্গে যোগ করতে পারেন যে যদি এখন এমন স্ত্রী এবং সংসারের এত মায়া মমতা যে তাদেরকে রেখে জামাতে নামাজ বেশি হয়ে গেল বলেন একটা জিজ্ঞেস করা হলো যে নবী করিম সালাম ঘরে থাকলে কি করেন নর্মালি আপনাদের ফ্যামিলি লাইফে সময় কিভাবে কাটাব তিনি ঘরে যখন থাকেন আমাদের টুকটা কাজে সাহায্য করেন ওনার বুতনটা ছিঁড়ে গেলে নিজে লাগাই নেন কাপড়টা ছিঁড়ে গেছে নিজের হাতে সুই নিয়ে সিলাই করে ফেলেন ছাগলটা নিজের হাতে নেন। আমাদেরকে রান্না বান্না কাজে টুকটাক এগুলো করেন আর গল্পকরণ কথা বলেন আমাদের সাথে আর যেই নামাজের সময় হয়ে গেল এমন দৌড় দিলেন মনে আমাদের কাউকে আর চেন না এই তো দরকার করতো আইনিয়া চলা এখন যেই ব্যক্তি আবার এত বেশি মহাবত শুরু করে দিল এখন আর কোন দিনের কাজে লাগে না না কোন মসজিদে আসে ঘরে কোন থেকে আর বাইর হয় না তাহলে তো টুমা ছয় গেল তাহলে ব্যালেন্স রাখতে হবে এখানে আবার এবং নবী করিম সব দিক থেকে ব্যালেন্স ছিলেন সব দিক থেকে আদর্শ ছিলেন লাকাতকান এখন এতো গেলে স্ত্রী যাচ্ছে নিসা নিস তারপর কি আসে শাহওয়া শাহওয়াতানিসা এক নম্বর সন্তান সন্ততির মহাব্বত এই সন্তান সন্ততির মহাব্বত এটা ভালো খারাপ ভালো হবে এই যে এটা যদি আল্লাহ তালা নিয়ামত গুলো হয়ে যায় ছেলে পেলে বেশি হয়ে যায় নবী করিম সন্ত চেয়েছেন যে ওনার উন্মতের সংখ্যা যেন বাড়ে তাজাউব ওদুদ ওলুদ আমি দেখতে গেছে তবে উন্মতের সংখ্যা হবে কোয়ালিটিও ঠিক রাখতে হবে যে কোয়ালিটি আমাদের এখন এরকম উন্মত বাড়তে থাকলে বেশি লাভ নাই যাই হোক তার অর্থ কমাইতে হবে না বাড়া কন্টিনিউ করবে কিন্তু কোয়ালিটিটাও সেইভাবে ইম্প্রুভ করতে হবে তাহলে এটা পজিটিভ কিন্তু যদি কারো সন্তান সন্ততি এরকম হয় যে সে এটাকে কোনো ভালো কাজে লাগাচ্ছে না শুধু তার মানে দুনিয়া দাঁড়ির জন্যই চিন্তা করে যে ছেলে কোনটা কত টাকা আনবে কোন মেয়ে কোনটা কত টাকা আনবে তাকে এগুলো দেবে এইগুলোর চিন্তাই তার মাথায় শুধু আছে তাহলে এটা তার জন্য কল্যাণের কারণ হবে না বরঞ্চ চার পাঁচ ছয় সাতটা বাচ্চা কাঁচা হলো আর যদি সবগুলো নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় তাহলে তার জন্য এখানে কোনো লাভ হয়েছে এই ছোটকালে সবগুলোকে সে আদর করে মানুষ করেছে সবগুলোকে আদর করে মানুষ করেছে কত আদর করেছে এখন বড় হওয়ার পরে দেখে যে সবগুলো নষ্ট হয়ে গেছে এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে গেছে কারণ দিনের সাথে চিন্তা করে নিয়ে। এই এক লোক আমাকে যখন বললেন যে আমাকে তো আপনি চেনে দেখতে পাচ্ছেন অনেক সম্মানিত লোক তিনি কোথায় কি অবস্থা বিস্তারিত বলবো না অনেক সম্মানিত লোক তারপরে তিনি আপনি যা দেখেন মনে হয় যে আমি অনেক সুখী আছি অনেক টাকা পয়সার মালিক অনেক বড় সম্মান সমাজের মধ্যে আছে কিন্তু সিলেমে সবগুলো বেলাইন হয়ে গেছে এখন তিনি খুব আফসোস করে বলছেন দেখেন আমি ওনার টাকা বাসা দিয়ে অনেককে তিনি সাহায্য করেন গরিব গোরা আত্মীয় স্বজন অনেক আর সবাই মনে করে ওহ আমাদের ওই লোকটা যে কত সুখী আমাদেরকে এত টাকা দেয় কত টাকা জানি তার কাছে আছে কত আর টাকা থাকলেই তো খালি সুখ লোকেরা মনে করে যাদের কাছে টাকা নাই তারা মনে করে টাকা থাকলেই সুখ তারা যে আমার টাকা দুই চারটা খেই তারা যে বেঁচে আছে তারা যে আমার থেকে কত বেশি সুখী আছে আমার কাছে মনে হয় কিন্তু আমি যে তাদের চেয়ে কত বেশি দুঃখে আছি এই কথা তাদেরকে আমি বলতে পারছি না সবগুলো যদি দোয়া করে আপনার একটা ছেলে নয় মেয়ে নয় তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা যদি আল্লাহ তাহলে আপনাকে সবগুলো যদি দিনদার হয়ে যায় আর সবগুলো যদি দোয়া করে মাশ দোয়ার পরিমাণ আপনার জন্য কত আসবে অনেক কামিয়াবি আছে দিনের কাজ লাগাই সবগুলো দাওয়া করছে মা স আল্লাহ আপনি তাদের পিতা হয়ে গেছেন এরকম যদি আপনি সন্তানের অধিকারী হয়ে যান তার মধ্যে ঠিকই আছে তাহলে আল্লাহ তালা অবশ্য আমাদেরকে আকর্ষণ করে দিয়েছেন এই বাচ্চা কাচ্চা যখন ছোটখাটো থেকে বড় হওয়া শুরু করে তাদের চেহারার মধ্যে হাসি খুশি কথা বলা শুরু করেছে হাসি দেওয়া শুরু করেছে আব্বা ডাকা শুরু করেছে আম্মা ডাকা শুরু করেছে কি আকর্ষণ আকর্ষণটা দিয়ে এদেরকে মানুষ করা লাগবে যত্ন করা লাগবে এদের জন্য অনেক কোরবানি করতে হবে এটা ন্যাচারালি আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন উদ্দেশ্য হচ্ছে এদেরকে ভালো মানুষ বানানো আপনার আপনার তদারকির মাধ্যমে সেই দায়িত্ব পালন না করলে ক্ষতি আছে কিন্তু যদি আপনি পালন করা যায় আমি আল্লাহর বান্দাগুলোকে মানুষ করব । দিনদার বানাবো তাহলে কিন্তু এই সন্তানের প্রতি আকর্ষণটা যেটা ছিল এটা পজিটিভ আছে আর যদি থাকে খালি রুজি করে খাওয়াবে তাহলে আর আর কি পাবেন আপনি সেটা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে এজন্য শুধু সন্তান সন্ততি না সন্তান সন্ততি বড় হয়ে গেলে তখন নাতি নাতির প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায় এইভাবে করে চলতে থাকে তো এখানে বানী বলতে সন্তান সন্ততির পরেও যেতে পারে এটাও আপনার বংশ এটাও আপনার গৌরব হতে পারে আপনার আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার সুযোগ হয়ে যেতে পারে এইগুলো সন্তান সন্ততির ব্যাপারে পুঞ্জীবিত সম্পদ সোনা এবং রূপা পুঞ্জীভিত সম্পদ বলতে মেইনলি টাকা পয়সা এখনকার জমানায় আর আগের জমানায় এরকম টাকা পয়সা না জমিয়ে যাদের জমাতে হয় তারা কি জমাতেন স্বর্ণ স্বর্ণ এবং রূপা এবং টাকাও ছিল স্বর্ণের আর রূপা দিনার স্বর্ণ মুদ্রা দেড়হাম এরকম জিনিস ছিল বা উম ছিল এখনো যে নোট আমাদের কাছে আছে এটাও কিন্তু আসলে অরিজিনালি অ্যাসেটের বিকল্প ব্যাংকের কাছে সেই পরিমাণ সোনা গয়না থাকার কথা তার বিনিময় কাগজের নোট আসার কথা তো আসলে এই সোনারূপা বলতে অর্থ করি সবকিছুই ইনক্লুড করেছে এগুলো মানুষের আকর্ষণের বিষয় এগেইন এগুলো আল্লাহতালা যাকে দান করেছেন অনেক সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোকে সে যদি তার ভালো কাজে লাগায় যে আমার পরিবার পরিজন সবাইকে স্বাবলম্বী করে দেব যেন কারো কাছে হাত না পাততে হয় এই পরিমাণ আল্লাহতালা ইনকাম দিয়েছেন আলহামদুল্লাহ ভালো আত্মীয় স্বজনকে আসলে মেহমাদারি করব তাদেরকে উপকার করবো আলহামদুলিল্লাহ ভালো গরিব দুঃখী আসলে আমি দেই দান করি মাসা আল্লাহ অনেক ভালো কাজে লাগলো কিন্তু যখন উল্টা হয়ে যায় অত হেবুন আলমা আলম জাম্মা বকুলের মতো মালের মোহাবত দিলের ভিতরে পাকাপোক্ত হয়ে গেছে হক আদায় করি না জাকা ঠিক মতো দেয় না এরপরে আল্লাহর অস্তে চাইলে তার মাথায় বাড়ি পড়ে মনে হয় যেন দিতেই চায় না কিভাবে লুকাবে কিভাবে অ্যাভয়েড করবে এরপরে গরিব দুঃখী তার কাছে আসলে দরজা পিটালে দরজা খুলে না আত্মীয় স্বজন হক আদায় করে না তাহলে এই লোকের জন্য এই মাল হচ্ছে জাহান নামের আগুন তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ তারা যেটা বলছেন আকর্ষণীয় সম্পদের মধ্যে অল খাইন ইন স্ট্রাইপ ওয়ালা ঘোড়া চেহারার মধ্যে যে সমস্ত চেহারা ঘোড়ার মধ্যে মানে সাদার মধ্যে কালো কালের মধ্যে সাদা এরকম থাকে না এগুলো দেখতে আরো দামি আরো আকর্ষণীয় এরকম তাজি ঘোড়া আরব দেশে খুব কদর ছিল তখন তো এটাই ছিল সর্বশ্রেষ্ঠ বাহন তখন তো গাড়ি ঘোড়া ছিল না এখন অবশ্য ওগুলোর কিছু কমে গেছে এখন গাড়ি ঘোড়া ইত্যাদি আছে কিন্তু এই যখন ঘোড়ার এই চল ছিল তখনও মানুষের কাছে কার কতগুলো ঘোড়া আছে এটা অনেক তারা গর্ব করত অহংকারের একটা প্রমাণ ছিল কেমন দামি ঘোড়া নিয়ে দুলতে দুলতে যায় কতগুলো ঘোড়া তার আছে এগুলো তাকাব্বর করা ফখর করা প্রদর্শন ইচ্ছা করা এটা নেগেটিভ আর যে ব্যক্তি ঘোড়াকে তখন পালতো জেহাদের রাস্তায় নেওয়ার জন্য আল্লাহ রাস্তায় কাজে লাগানোর জন্য সেই ঘোড়ার মধ্যে কোনো ক্ষতির কারণ নাই বরঞ্চ সেটা অনেক ফজিলতের কারণ হয়ে যেতে পারে যে যেকোনো সম্পদ এটা পজিটিভও আছে নেগেটিভও আছে এরপরে আসল আম পশুগুলো জন্তু জানোয়ার গরুর বাতান গরুর পাল ছাগলের পাল মহিষের পাল ভেড়ার পাল এগুলো তখন থাকে এটা সম্পদ তখনকার জামানায় সোনার উপর পড়েছিল এরকম পশু সম্পদ অনেক কাজে লেগেছে অনেকে এগুলাকে শুধু বকিলি করে করে সম্পদ জোগাড় করে জোগাড় করে আল্লাহকার করে ফ্যাক্টরি অনেক বড় বড় সম্পদ আছে আগের জমানায় মোটামুটি যারা ধনী ছিল ধনী হওয়ার উপায় হচ্ছে অনেক জাগা জমিন থাকা তাই না অনেক ফসল কত শত শত মন ধান হবে বাস এই হচ্ছে তখনকার জমানায় এখন এটা কিছু কমে এসেছে এরপরেও এখনো পর্যন্ত দুনিয়ার মানুষের রেজেক্ট তো খ্যাতের মধ্যেই আছে যদি ফ্যাক্টরি থাকে অনেক টাকা থাকে আর মার্কেটে যদি খাবার না থাকে তাহলে তো বাঁচার উপায় নেই মানুষের জমিনের সঙ্গেই আছে এজন্য এই জমিনের মধ্যে মানুষের আকর্ষণ আছে ফসলাদি এবং জমি কেনা বিচার করা এখনো বলেন এই জমানায়ও যখন আপনি খবর পান যে আপনার এলাকা একটা জমি বিক্রি হচ্ছে আপনার বাড়ির কাছে বা বাসার পাশে আরেকটা প্লট বিক্রি হচ্ছে কিভাবে হয়ে যায় আমার এক নাই তো যখন কোন একটা জমি বিক্রি হতে বলতে ইস এমন একটা জমি বিক্রি হচ্ছে হাই পয়সা নাই থাকলে জমিটা ছাড়তাম না তারা চলে গেছেন দুনিয়া থেকে সব তো মানুষের অনেক শখ কিন্তু এখন আপনাদের এখানে চলে এসেছি মেতা উল হায়াতি দুনিয়া এগুলো দুনিয়ার জীবনের আকর্ষণ আর আল্লাহ তালার কাছে হচ্ছে আসল ঠিকানা আসল ঠিকানা এই আয়াত নাজিল হওয়ার পরে আপনি তো আকর্ষণ তৈরি করে রাখছে বলেই দিচ্ছেন অলরেডি কারণ উনি বলতে চান যে আকর্ষণ বেশি লাগে কিছু কমাইতে চা পারেন না আরেকটু আল্লাহর এ বাজারতে সময় কাটাবেন আর একটু দিনের জন্য কোরবানি করবেন কিন্তু খুব আকর্ষণ বাধা বিপত্তি চলে আসে যে এখন বুঝছি আল্লাহ এটা আকর্ষণ লাগে নিজেই আকর্ষণ লাগিয়ে দিচ্ছেন আকর্ষণ আল্লাহ এলাও করেন হালাল তরিকা তদ্দূরের ভিতরে তুই থাকো আর যখন এর চেয়ে বেশি হয়ে যায় তোমার লোভ সৃষ্টি হয়ে যায় জায়গার প্রতি এত লোভ এখন কিনে আর নিজের জায়গায় কুলায় না কি করা লাগে আরেকজনের জবর দখল করা লাগে হ্যাঁ এখন প্রতিযোগিতা চলছে তাই না জাগা জমি দখল বাড়ি দখল কিভাবে সকল সম্পদ যেগুলো এখানে বলা হয়েছে এগুলো সবগুলো পরীক্ষার বিষয় আর কি আল্লা তালা কি বলেছেন ইনামা আমিতনা তোমাদের সম্পদ এবং তোমাদের এই সন্তান সন্ততি এই সবগুলা ফিতনার কারণ আরেকজনের সম্পদ দেখলেই লুট করতে মনে চায় জমি দখল করতে মনে চায় এরপরে সম্পদ যেমন ফেতনা হলো সন্তান সন্ততি ফেতনা কেন যে এদের জন্য আরো কি জোগাড় করতে পারি আরো কি জোগাড় করতে পারি এদের জন্য তোমার অনেক ফেতনায় তুমি পড়ে যাও তোমার পরিবারকে খুব সুখে রাখার জন্য তুমি কিভাবে সুদ ঘুষ হারাম এ সমস্ত জ্ঞানটি পেরিয়ে কতদূর তুমি চলে যাও তো এই ফিতনা ইটা ভেরি ন্যাচারাল সেটা তখন বুঝতে পারলেন এরপরে আল্লাহ তালা বলছেন যে দেখো এগুলো যে তোমাদের কাছে খুব আকর্ষণীয় লাগে তোমরা ভুলে যেও না এগুলো সাময়িক অল্প দিনের আপ আর যখন আল্লাহর কাছে যাবে তুমি যে ঠিকানায় তোমাকে পাঠানো হবে সেটা অনেক সুন্দর এগুলো কিছু স্যাক্রিফাইস করে কিছু কোরবানি করে কিছু কার্তি করে তুমি আখেরা তা পাওয়ার জন্য রেডি হয়ে থাকো তাহলে এখানে যা যা দেখেছ এগুলো অনেকগুণ বেশি আরো অনেক সুন্দর তোমার জন্য অপেক্ষা করছে সে কথা পরে আয় আল্লাহ বলছেন বলে দেন এই যে বললাম এতক্ষণ এগুলো দুনিয়াতে কিছু লাগবে থাকবে পাবা ঠিক আছে কিন্তু আমি কি তোমাদেরকে বলবো এইগুলার চেয়ে আরো অনেক বেশি ভালো জিনিস যেটা আছে সেটার কথা কি বলবো লিল্লাদি নাহীন জান্নাত যারা তাক অর্জন করেছে তাদের জন্য হচ্ছে যেখানে তারা চিরদিন থাকবে চিরদিন থাকা আর টেম্পোরারি থাকার মধ্যে ব্যাসকম আছে কিনা দুনিয়ারে কয়েকদিনের অনেক পাওয়া গেলেও কয়েকদিন থাকবেন গ্যারান্টি আছে পায় পারমানেন্ট কোরবান করে দিচ্ছে ঠিক কেনা জম্মু তাহারা আর সেখানে অনেক পবিত্র স্ত্রীরা তোমার জন্য রয়েছে দুনিয়ার মধ্যে শাহওয়াত দুনিয়ার স্ত্রীদের প্রতি দুনিয়ার নারী জাতির যে আকর্ষণ আছে এর বিকল্প তোমার জন্য আখেরাতে যে নামত তৈরি করে রাখা হয়েছে তারা হচ্ছেন মোতা মানে পাক পবিত্র আখেরাতের মহিলাদের কোন মাসিক হবে না হাইজ নাই নেফাস নাই কোন ধরনের অপবিত্রতা কিছু নাই এত সুন্দর পবিত্র স্ত্রী গুলো তোমাদের জন্য রেডি করা আছে ওরে দোয়ান উম আর আল্লাহ সন্তুষ্টি তো আছেই তোমাদের জন্য রেজা উম আল্লাহর ব্যাপারে অন্য আয়তে এসেছে ওরিজয়ান উম আল্লাহ আকবর জান্ন যত নিয়ামত আছে এই সমস্ত খাবার দাবার বালাখানা উঁচু বিছানা মখমলের বিছানা রেশমি কাপড় এসব কিছুর পাশাপাশি হুর এই সমস্ত স্ত্রী এই সব কিছুর পাশাপাশি যেটা সবচেয়ে বড় সম্পদ হবে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ সন্তুষ্টি রেদানুমিন আকবার সেটা হচ্ছে সবচেয়ে বড় না। সেটা তোমাদের জন্য অপেক্ষায় থাকবে এই জান্নাতের জন্য তোমরা তৈরি হও এবং এই কারণে দুনিয়ার এই সম্পদ থেকে নারী থেকে এগুলোর থেকে তোমরা হালালে বাইরে হারাম বকিলি করতে গিয়ে অন্যায় করা এগুলোর এই ফেতনা থেকে বেঁচে থাকো এগুলার তোমরা আকর্ষণ কিছু কমাও কমাও এই সেন্সে একটু আগে এক্সাম্পল আসলো যে নবী করিম সাল্লাহ মহব্বত করতেন সবচেয়ে প্রিয় জিনিস আতর তার স্ত্রী নামাজের সময় হয়ে গেছে মনে হয় আর কাউকে চেনে না দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না এই ক্ষতি হবে আখরা মিস করে ফেলবা এখন এই অবস্থা আল্লাহ তালা কাদেরকে দেবেন আল্লা দিন যারা এই জান্নাত পাবে এইখানে সংক্ষিপ্ত আকারে তাদের কিছু কয়েকটি গুণ বলছেন আমরা দু তিন মিনিটে শেষ করে দেব এই গুণগুলো একটা হচ্ছে তারা বলে যারা বলে রেগুলার দোয়া করে যে আল্লাহ আমরা আপনার প্রতি ইমান এনেছি ফুলা তা আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলোকে মাফ করে দেন ইমানদার হয়ে গেলে নেক আমল করলে কি আর কোন গুণা হয় না হয়ে যায় কুল্লু আদম খত্তা সব বনিয়াদমের আদমের হয় ফ চায় সবসময় পরেশন থাকে যে আমার এই যে ওই গুণা হয়েছে ওই গুণা হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে কান্দে দরখাস্ত দেয় যে আল্লাহ আমাদের মাফ করে দিন নার। আদাবার জাহানামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন এই দোয়া করে তারা রেগুলা গুণ মাফ চায় আর জাহানামের আগুন থেকে মাফ চায় আর কি গুণ আছে যাদের সবর আছে যারা ধৈর্যশীল অন যারা সত্যবাদী অলকানে তিন যারা আল্লাহ তালার এবাদতের দিকে মোতাবজে হয় এবাদতের দিকে মনোযোগ দেয় আর যারা আল্লাহর আস্তা ইনফাক ফিস করতে থাকে আসহার আর রাতের শেষ বেলায় শেষ রাতে উঠে আল্লাহর কাছে অনেকক্ষণ করে তাহারদের নামাদের মধ্যে আল্লাহর কাছে মাফ চায় এই গুণগুলো থাকলে তারাই ওই জন্নাতের জন্য তৈরি হয়ে যাচ্ছে